বাংলা মানবতা সমাধান দূরের এবং কাছে রগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের প্রসঙ্গ এবং সেখান থেকে আমাদের কি শেখার আছে আলোচনা চলছে সৌরাতুল হজাব থেকে আমাদের আমরা সৌরাতুল আজাবের একত্রিশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশা আল্লাহ بسم الله الرحمن الرحيم وَمَنْ يَقْنُثْ مِنْ كُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا وَتَعْمَلْ صَالِحًا نُؤْتِهَا أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيْمًا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 ময়ূরি দুহীবু মুরি জল বৈ তো রুম তুহরাধ করোনু তুলে ফি বুয়ুতি কুন্ন মিন্ন তিল আর তোমাদের মধ্য হতে যে আল্লাহকে চায় আল্লাহ রসুলকে চায় আর আমলে সালেহ করে অবশ্যই আমি আল্লাহ তাকে ডাবল সবাব দিব ডাবল রিওয়ার্ড দিব আর তার জন্য সম্মানজনক জীবিকা জান্নাতকে আমি আল্লাহ রেডি করে রেখেছি হে নবীর স্ত্রীগণ তোমরা সাধারণ কোনো মহিলার মতো নও। কাজেই যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে এ নিয়ে বিনিয়ে স্বর করে তোমরা কথা বলবে না তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা উৎসাহিত হবে আর সবসময় তোমরা ভালো কথা বল। আর তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে আর জাহেলি জামানার মতো তোমরা বেপর্দা বাহিরে বের হবে না আর তোমরা সালাদকে কায়েম করবে জাকাতকে আদায় করবে আল্লাহ এবং তার রসুলকে তোমরা এত করে অনুসরণ করে চলবে আল্লাহ আল্লাহরবুল আলমিন চান যে আহলে আহলেবাইতে যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রব আলমিন পরিশুদ্ধ করবেন আর তাদেরকে পুতপ পবিত্র করবেন আর ওই জিনিসকে তোমরা স্মরণ করো যেই কোরআন তোমাদের ঘরে তেলাওয়াত করা হয় আর যেই হেকমাত তোমাদের ঘরে যে হাদিস বলা হয় তাকে তোমরা স্মরণ করবে কোরআন আর হাদিসকে তোমরা স্মরণ করবে নিশ্চয়ই আল্লাহ তিনি এবং খবর দর্শক ভাই বোনেরা আলোচনা সূত্রপাত হয়েছে যেমন ভাবে আল্লাহ নবীর স্ত্রীরা যদি কোনো অন্যায় করেন আলহামদুল্লাহ তারা কেউ করেন নাই কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন স্ত্রী সাবধান করে দিচ্ছেন কিভাবে সাবধান করলেন আল্লাহ যে তারা যদি অন্যায় করেন যেমনভাবে অপরাধ হয়ে যাবে ডবল ঠিক অনুরূপভাবে ন্যায় করলে ভালো কাজ করলে এবং আমলে সলেহ করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য অবনত হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের এত করেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলেন তাহলে কী হবে তোমাদের মধ্য থেকে যে কেউ ইয়নুত ফায়দা কি হবে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য অবনত না তার সাথে সাথে এবং আমল সালেহ করবে নেক আমল করবে তাহলে কি হবে আমি আল্লাহ এক আমলের কারণে একটার সোয়াব না দিয়ে ডাবল সোয়াব দিয়ে দিব সোহায়ন আল্লাহ তো এমনিই এককে কে দশ বাড়ান দশকে সাতশো পর্যন্ত বাড়ান আর আল্লাহ রসুল ইস্ত্রিদের জন্য ওইটাকেও আল্লাহ ডাবল করে দিবেন। দেবেন কেও ডাবল সাতশো কেউ ডাবল আর একের তো ডাবল আছেই সোভায়ন আল্লাহ बसि तो खाई फ्रूट फलमूल ब्रानी कर्मा पोलाव देखें कर्मा पोलाव जो एकदिन रेखे दें पचे गुनिया रिजिक যতই বেশি হোক পরিমানে এটা সম্মানজন গোস হোক যা কিছুই হোক না এরপরে এটাকে আর খাওয়া যায় না নষ্ট হয়ে গেল এটা হলো দুনিয়ার অবস্থা কিন্তু সম্মানজনক রেজিক হলো জান্নাতের রিজিক। যেখানে কোনো দুর্গন্ধ নাই যেখানে কোনো টয়লেটের প্রয়োজন মানুষের হবে না যেখানকার খাবার দাবার কোনো সময় পছবে না গলবে না নষ্ট হবে না আপনি যা চাইবেন তা পাবেন তোমাদের জন্য সেখানে তোমরা পাবে আল্লাহ সুবাহ সুন্দর করে বলেছেন ওয়ালাকুম ফি হস্তাহি আংক মিলাবেন যা আপনি খেতে চাবেন যা আপনি পড়তে চাইবেন যা আপনি এনজয় করতে চাবেন সব ধরনের এনজয়মেন্ট যেগুলো পৃথিবীতেও হারাম ছিল এটাকে আল্লাহ রব আলমিন জাননাতে হালাল করে দিবেন সুহান আল্লাহ আর এটা কি সেটাকে আল্লাহ সুফানের মধ্যে বলেছেন এই তাদের আমাদেরকে জান্নাত থেকে রিজিক দাও আলামিন। এরপরে আল্লাহ উম্মুল মুমিনিন এবং মোমিনা মহিলা যারা রয়েছেন মমিনা তাদের পর্দার প্রসঙ্গ নিয়ে আসছেন হেজাবের প্রসঙ্গ স্ত্রীরা আপনারা অন্য অন্য মানুষের মত নন আপনারা অন্য সাধারণ মহিলাদের মতন নন তাহলে নবীর স্ত্রী হিসাবে আল্লাহ সুবাহান হুয়া তা উম্মাহাতুল মোমিনিনদেরকে একটা স্পেশাল স্টেটাস দিয়েছেন স্পেশাল একটা ডিগনিটি অনার এবং মর্যাদা লেবল আল্লাহ সুবাহান হুয়া তাহলা তাদেরকে দিয়েছেন আর সেজন্যই তো তারা তাদেরকে আল্লাহর রসুলের অফাতের পরে অন্য কোন মুমিন বিয়ে করা হারাম করে দিয়েছেন আল্লাহ কারণ তারা মোমিনদের মা মার সঙ্গে যে ইজ্জত করা লাগে মাকে যেভাবে সম্মান করা লাগে মার সঙ্গে যা কারবার সব আল্লাহ রসুলের স্ত্রীদের সঙ্গে আমাদের একই কারবার হবে কে বলছেন তোমরা ইনিতা কয়তন আল্লাহকে যদি ভয় করো আল্লাহকে তো তারা ভয় করেনি কিন্তু এই ভয়ের আরো আল্লাহ সু ভয় না এক্সপ্লেনেশন দিচ্ছেন যে আল্লাহকে ভয় করলে কি করবে যখন তোমরা কথা বলবে এই কথা বলতে গিয়ে যেন ইনিয়ে যেন কথা না বলো তাহলে কি হবে যাদের অন্তরে রোগ আছে তারা এইরকম ইনিয়ে বিনিয়ে কথা শুনে তারা মিসগাইডেড হবে তবে জেনে রেখো তবে ভালো কথা বলবে এনিয়ে বিনিয়ে অ্যাট্রাক্টিভ তোমরা বানাবে না ইচ্ছা করে তবে কথাটা সুন্দর বলবে আমাদের সমাজে কিন্তু আমাদের মা বোনরা মহিলারা এই যে ফিল্মের জগত। এই যে টেলিভিশনের জগত এই যে কাস্টমার সার্ভিসের জগত মহিলাদেরকে দিয়ে আমরা সব জয় করে ফেলতে চাই এ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে তা নাহলে আমরা হেদায়ত করতে পাব। এই আলোচনার আগেই আমাদের সময় হলো খানিক্ষণের বিরতিতে যেতে হবে আমাদেরকে উইল বি গোয়িং ফর এ শর্ট ব্রেক ইনশাআল্লাহ উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ইনশাআল্লাহ আপনারা যে যেখানে আছেন টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مبصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين সর্বশ্রেষ্ঠ বাণীকের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় দেখুন আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but a meaning should be to spend the message last Allah's so. man. To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekun Career Guidance, Paraburti Anushtan, Peace TV Banglai, আল্লাহ রবুল আলমী নিজে বলছেন যখন পর পুরুষের সঙ্গে কথা বলবে তখন একটা একটি বয়স দিয়ে বিভিন্ন আর্ট দিয়ে যেন কথা না বলো তাহলে কি হবে মহিলাদেরকে আল্লাহ নবী যেভাবে বলেছেন ফেতনা কিভাবে বলেছেন মা এই পৃথিবীতে। पुरुष सबथे बड़ो फेतना महिला बड़ो फेतना और कोई रेखे जा विशाल फिल्म इंडस्ट्री सिनेमा करते लोक जन समार मध्य बड़ो विषय हलो महिले कि शरव के, के देखाना जाए तरट्रेटिव दिए क्यों पुरुष मानुष्ड तट्रैक्शन जाए अपनी जेको कस्टमर सार्विसे फोन करबें देखें सेखने महिला যে কোনো রিসেপশনিস্ট ওয়ার্ক করতেছে সেখানে মহিলা মনে হয় যেন মহিলা ছাড়া লেডিস ছাড়া আর কিছু চলতে পারে না বড় বড় অফিসগুলোতে প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট সেখানে মহিলাদেরকে লাগানো হবে আমি মা এখানে আমি ই করছি না হ্যাঁ তারা কাজ করুন কিন্তু তারা যেন সস্তা দামে যেন বিক্রি হয়ে না যান এটা অ্যাবসুলিউটলি হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে পুরুষদেরকে ম্যানেজ করার জন্য কনভিন্স করার জন্য যেভাবে মহিলাদেরকে এবং লেডিসকে ইউজ করা হচ্ছে ফিমেলদেরকে ইউজ সিস্টারদেরকে ইউজ করা হচ্ছে ব্যাড। মনে হয় যেন মা বোনদেরকে আমরা যেমনভাবে বাজারে অন্য পণ্যের বেচা কেনা হয় হাট বাজারে বেচা কেনা হয় গরু বছরের এরকম মা বোনদেরকে বিক্রি করে দিচ্ছি এক সামান্য কিছু পয়সার বিনিময়ে আমার মা তার ইজ্জত দিয়ে দিচ্ছেন তার চেহারাকে দিয়ে দিচ্ছেন তার শরীরকে দেখিয়ে ফেলছেন এবং তারা সস্তা দামে অল্প দামে বিক্রি হয়ে যাচ্ছেন সম্মানিত ভাই বোনেরা এই खरकम क्या एरकान पसंद करें ग যে যখন তোমরা কথা বলবে পরপুরুষের সঙ্গে তাহলে তোমরা কথা বলবে না কথা বলবে না দেখেন অনেকে কথা বলতে গেলে দেখবেন বিশেষ করে মা বোনরা এমন তারা এমন অভিনয় তারা করে এমন ভাবে তারা একটিং করে যে আপনাকে সেখানে অ্যাট্রাকশন করে ফেলে আপনাকে কনভিন্স করে ফেলে আপনি এবং যা বলে তাই আপনি শুনতে বাধ্য হন এমন সিচুয়েশন হয় তখন কি হয় আপনি যদি বাহিরে কোনো মহিলাকে দিয়ে কনভিন্স হয়ে যান তখন আপনার স্ত্রী ঘরে আসে আপনি এসে বলেন ও বাহিরের মহিলাটা আমার সঙ্গে কত সুন্দর করে বলে হ্যালো কিন্তু আমি যখন ঘরে আসি তখন আমার দেখি আমার সঙ্গে ব্যবহার করেন এইভাবে শত শত হাজার হাজার ঘর ভেঙে যায় শত শত হাজার হাজার ঘরে বিপদ আপদ আসে এবং এখান থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি না সমাজে যত অসুবিধা হচ্ছে এই কারণে হচ্ছে যদি প্রত্যেকজন মহিলা তার সতীত্বকে হেফাজত করতেন প্রত্যেকজন মহিলা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভয় করতেন প্রত্যেকজন মা এবং বোন তারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চাইতেন আখেরা চাইতেন তাহলে নিজেও বিপদে পড়তেন না অন্য মানুষকেও বিপদে ফেলতেন না আপনি একজন মা বোন আপনার একটা ডিগনিটি আছে আপনি জানেন অন্য একজন মানুষ বিবাহিত তার স্ত্রী আছে আপনি কেন গিয়ে তাকে গিয়ে আপনি অ্যাট্রাক্ট করতে চান ওয়াই অনেক সময় মা এমন একটা আইডিয়া হয়ে গেছে ও আই হ্যাভ টু অ্যাট্রাক্ট মেইলার্জ যে আমাকে দেখবে আমাকে দেখে যে পাগল হয়ে যাবে আপনাকে দেখে পাগল হয়ে গেলে কি হবে আপনার সম্ভব হবে আপনি কি সবাই সঙ্গে বিয়ে বসতে পারবেন পারবেন না দেখেন আল্লাহ হ্যাঁ না হোয়া কত রিয়ালিস্টিক কাজে আপনাকে আপনি নিজের হেফাজত করবেন হেজাব করবেন এই প্রসঙ্গ আসছে হেজাবের প্রসঙ্গ হ্যাঁ মা তারা পুরুষের সঙ্গে কথা বলতে পারবেন যেটা প্রয়োজন যারা মাহরাম আপনার আপন যাদের সঙ্গে আপনার বিয়ে শি তাদের সঙ্গে তো আপনার নর্মাল নাই যারা আপনার মাহরাম নন তাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন যেটা আপনার জন্য প্রয়োজন সেটা কিন্তু এখানে অতিরিক্ত যেন হয়ে না যায় অতিরিক্ত হইলেই তো মুশকিল হয় আমাদের অনেক মা বোনরা আছেন অনেক ভাইরা আছেন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় এটা মিক্সড এডুকেশান মেল ফিমেল স্টার্ডিং টুগেদার লার্নিং টুগেদার সেখানে গিয়ে আমরা ক্লাসে হয়তো বাধ্য হয়ে যেহেতু আমাদের যদি আমাদের ছেলে এবং মেয়েদের সেপারেট ইউনিভার্সিটি থাকতো তাহলে ভালো হতো তাহলে উভয় গ্রো বেটার কনসেনট্রেট করতে পারতো প্রাইমারি স্কুলে সঙ্গে লেখাপড়া করলে তো কোনো অসুবিধা নেই সেকেন্ডারি থেকে আমাদের আলাদা করা উচিত যেমনভাবে দশ বছর বয়সের পরে আল্লাহ রসুলো বলেছেন যে বাচ্চাদের বিছানাকে আলাদা করে দিতে দশ বছরের পরের থেকে এজুকেশন আলাদা হলে বেটার কারণ এটা হলো বেটার ওয়ে অফ লাইফ তো এখন এরপরে ইউনিভার্সিটিগুলো তো এটা মানে না আর ওয়েস্টার্ন ইউনিভার্সিটিগুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠায় ডিগ্রির জন্য সেখানে ডিগ্রিয়া হয়তো একটা নিয়ে আসে কিন্তু জলাঞ্জলি জিনা ব্যবিচারের মতো এরকম অপরাধের মধ্যে তারা নিজেরা লিপ্ত হয়ে যায় অনেকে অসুখ বিসুখ নিয়ে হতো আসে সেজন্য মূল বিষয় হলো যদি মা বোনরা তারা যখন ক্লাসে আছেন অন্য জায়গাতে আছেন তখন হ্যাঁ ক্লাসের কারণে আপনার লেখাপড়ার স্বার্থে হয়তো আপনি কারোর সঙ্গে কোনো ডিসকাশন করেছেন কোনো প্রেজেন্টেশন করেছেন কিন্তু এই লিমিটটাকে যেন এক্সিড করা না হওয়া এটাকে যেন আউট অফ দ্য লিমিট যদি আমরা চলে যাই তাহলে সেটা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে মা বোনরা যেন ভাইদেরকে না নেওয়ানা তখন কি হবে যেই ব্যক্তি আপনার কথা শুনে ইমপ্রেসড হয়ে খুশি হয়ে গেল তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক খারাপ হোক আবার আপনি ঘরে আসবেন আপনি অন্য একজনকে আপনি ইমপ্রেস করে আসছেন আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার রিলেশনটা খারাপ হবে তাহলে দুই দিক দিয়ে দেখেন সমস্যা হলো। আপনি নিজেরও ঘর ভাঙলেন আরেকজন ঘর ভাঙার ব্যবস্থা করলেন এভাবে ঘর ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে তালাক হয়ে যায় এখন তো এত ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি হয়তো আমাদের এশিয়ান দেশগুলোতে একটু কম কিন্তু ইউরোপে মুসলিম কমিউনিটির অবস্থা হলো যে বিয়ে শি হয় তিন বছরের মধ্যে সিক্সটি এইট পারসেন্ট ম্যারিজেস আর ব্রোকেন যে সিক্সটি এইট পার্সেন্ট ম্যারেজ আর ব্রোকেন উইদিন থ্রি ইয়ার্স টাইম তিন বছরের মধ্যে এগুলো ভেঙে যায় এবং ভাঙ্গার মূল কারণ হল মহিলারা তারা অন্য পুরুষের সঙ্গে ফ্রিলি মেলামেশা করে আর পুরুষরা অন্য মহিলাদের সঙ্গে অ্যাক্সেস থাকে সরাসরি এই যে আদান প্রদান যেটা হয় এবং শরীয়তের বাউন্ডারিটাকে তারা মেনে চলে না এই মেনে না চলার কারণেই কিন্তু আল্লাহ তা পক্ষ থেকে এটা একটা আজাব একটা গজব আমাদের পরিবারের শান্তি নাই আমাদের ফ্যামিলিতে শান্তি শান্তি নাই আমাদের আমরা আরাম পাই না মানুষকে আরাম দিতেও পারি না নিজেরা খারাপ হয়ে গেছে স্বামীরা স্ত্রীর খারাপ মাও খারাপ বাবাও খারাপ ছেলেও খারাপ মেয়েও খারাপ খারাপে খারাপে সব ভরে গেছে সব ব্যাড ব্যাড ব্যাড ব্যাড এন্ড ব্যাড এরকম একটা অবস্থা এই অবস্থা সৃষ্টি হতো না সম্মানিত ভাই বোনেরা যদি আল্লাহর এই নিয়মকে আমরা মানতাম আবার আর প্রসঙ্গ বলি অনেক মা বোন মনে করেন তারা খুব ধার্মিক তারা মানুষের সঙ্গে রুড কথা বলেন যদি টেলিফোনে আপনি বলছেন হ্যাঁ আপনি কে বলছেন এটা আবার সুন্দর হল না তো এটা তো রুড হয়ে গেল। দেখেন আল্লাহ এখানে বলছেন বিনিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য এরকম অ্যাক্টিং করা যাবে না কিন্তু কথা যখন বলবেন আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলবেন এবং ভালো কথা বলবেন যেন রুড কথাবার্তা বলা না হয় রুডো কথাবার্তা যেন বলা না হয় সেটা কিন্তু করে না। আপনি সাধারণ কথা আপনি বলে যাবেন এই সাধারণ কথা যদি আপনি বলেন তাহলে ঠিক আছে রুড আপনি হতে পারবেন না সম্মানিত ভাই বোনেরা এই আয়াতের হেদায়তটাকে আমরা একটু সামারাইজ করি তাহলে আল্লাহ সুত আল্লাহর নবীর স্ত্রীদেরকে প্রসঙ্গ করে সব মা বোনদেরকে মহিলাদেরকে ফিমেলদেরকে একথা শেখাচ্ছেন তারা যখন অন্য পর পুরুষের সঙ্গে কথা বলবেন তখন তারা তাদেরকে যেন অ্যাট্রাক্ট করার জন্য এনিয়ে বিনিয়ে অ্যাক্টিং করে তারা যেন অভিনয় করে এমন কথা না বলেন যাতে করে ওই পুরুষের জন্য এটা ফেতনার কারণ হয় সাথে সাথে এটাও যেন তারা খেয়াল করেন তারা যেন कथा बोलते गए रूड कथा बारा ना रूड़ो भाषा जान कथा बार्ता ना बोलें बर स्वाभाविक भाषा कथा बोलें कथा बोलें अकूफा बड़ो एकम्पोर्टेंट समझ मुसलिम समाज कथागुलो के भूले गे नन मुस्लिम दे तो कथाई नहीं भूले गए मुसलमाना पर्यन आल्ला हिदायत के भूले गए आल्ला हेदायत भूले जा रे टीफोनर मध्य घंटार पर घंटा मोबाइल फोन से फोन करतेजे गुनाहर क्या लिप्त होले जुवती मे तेलीफोने कथा रे से घुमायना से घुमाय निजेदे तेत करे विभिन्न असुविधार मध्य पड़े एवं समाज विभिन्न विशृंखला तैरी है হেদায়ত আমাদের আরো আলোচনা করতে হবে হেজাবের প্রসঙ্গ নিয়ে আমরা আবার হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল प्रिठी बिते ए और थेर शाठीक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पवाचाबे या अईयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबलि अन्याथिया योमुल्ला बैउं फीही वला खुल्प पवित्र कुरानुज सम्पोत्तम व्यवहार अलाभ जनक इसलमिक सैटेलैट टीविसन चैनल जर मूल लक्ष्य और उद्देश्य हल इसमाम सठी उपस्थापना करियोगे अत्यंत उत्तम क्षेत्र और सम्पद के पवित्र कर सूझ जकतात दान अर्थ पल रन बैंक छाचल्लिसम जी पोस्ट पान्रेन नम्बर शून्य एक, शुन्न शुन्न शुन्न शुन्न तीन शून्य तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसीआर जिबी टा पाठ मेल कर